দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ গুজ কথা সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্ত মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল ঠাকুর ছোট খাট্টিতে বসিয়া জগন্মাতা চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনও দেওয়া হইয়াছে এক পার্শ্বে একটি সুজে প্রদীপ জ্বলিতেছে কি পরে শাক ঘন্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন মণি মেজেতে আছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি, আজ্ঞা হাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে তাঁর নামগুণ করা এও কর্ম সৌহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জু নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মনি আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মনি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশিমদ খেয়ে হুঁশ রাখতে পারে না ধুয়না খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগুবে ততুই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না মনি। আজ্ঞা ঈশ্বর লাভ এর মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জব, ধ্যান নাম করছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতরে হাতরে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি নেতি নেতি শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ইহো এই বাবু অর্থাৎ অস্তি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু রূপে জানা হয় নাই আরেক এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সেই ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দার্শ সক্ষ্সল্য বা মধুর শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার পতিক অন্দর্প দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য স্ত্রীরও দার্শ্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল সক্ষ বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো শ্রীদা কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে বাত শরল যেমন যশোদার স্ত্রীর কতকটা থাকে স্বামীকে প্রাণ চিড়ে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন মধুর যেমন শ্রীমতির, স্ত্রীর মধুর ভাব এ ভাবের ভিতরে সকলভাবেই আছে শান্ত দাস্য, সক্ষু বাতসল্য মনি, ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয় শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চোখে তাঁকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনই হয় এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় মনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায় তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমিই কালি গোপীরা প্রেমন্মত্ত হয়ে বলতে লাগল আমিই কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিক দেখা যায়। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার অন্তর্জামী বলিতেছেন চৈতন্য কি চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য মনি, আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাঁতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি তার কৃপা তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়া দৌড়ি করছে দেখে মার দয়া হয় মা লুকিয়েছিল এসে দেখা দেয় মণি ভাবিতেছেন তিনি দৌড়ি কেন করান ঠাকুরমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়া দৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপিনী মার শরণাগত হতে হয় মায়াপাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিনী তাকে প্রশন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নৃত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন শক্তি জগতের মূলাধার সেই শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা দাসীভাব বীরভাব সন্তানভাব বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারি উৎকট সাধনা ছিল চালা নয় আমি মার দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তানভাব স্ত্রীলোকে স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে बर माय पास छेदन कर य भावि बीर भावे पूजा करी नहीं भाव कन्या शक्तिपा विवाह समय देख नाई बर बोकाटी पीछने बसे थे कन्या क्यु निश्क श्रामकृष्ण ईश्वर लाभ कर ले बाहर ऐश्वर्यर जगतर ऐश्वर्य भूल हो जाए তাঁকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কী তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কী তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি